বাংলা মানবতা সমাধান نحس في أعلاقنا أعلاقنا الإيمان إنسان هذا العصر أهمل السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على سيد المرسلين মোহাম্মদ এবন আবদুল্লাহিআ আলা আলহি ও আসহাবিহি আজমাইন আহাদ সম্মানত দর্শক আপনারা যে যেখান থেকে পিস বাংলার আল কোরআনের রসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব সম্মিত দর্শক আমরা বিগত পর্বে দাওয়াতের জন্য এবং সামগ্রিকভাবে মোমেনের জীবনের জন্য সবরের গুরুত্ব আলোচনা করছিলাম আমরা দেখলাম আল্লাহ রসুল সালাম বলেছেন মা আতলা আবদান রিসকানবরি আর সবরু কুল্লু হু খায়ের আল্লাহ তাল বান্দাকে যত নিয়ামত রিজিক দিয়েছেন এর ভিতরে সবরের চেয়ে প্রশস্ত আর কোন রিজিকি দেননি সবরের সবই কল্যাণ সময় দর্শক আমরা দেখেছি শবর তিন প্রকার একটা হলো বাপ থেকে সবর করা যেটা আমরা আলোচনা করেছি দ্বিতীয় হলো বিপদে সবর করা এটা সবরের একটা বড়ো দিক যেটা আল্লাহ কোরআনকারিমে আমাদেরকে বলেছেন দায়ীকে প্রথমত মনে রাখতে হবে যে বিপদ তো আল্লাহর প্রিয় বান্দাদের উপরে আসে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য তাদের ছোটো ভুল ভুলভ্রান্তি গোনা ক্ষমার জন্য এই জন্য রাসল্লা সাল আলী আসলাম বলছেন আসাদুলনা সব আলাহ আন আল আম্বিয়া তুম্বাল আমল আল আমপদ আপদ সবচেয়ে বেশি আছে নবীগণের উপরে এরপরে তাদের পর্যায়ের কাছি যারা তাদের উপরে আল্লাহর দিনের দায়ী তিনি নবীদের কাজ করতে গিয়েছেন এখানে কিছু বিপদ আসবে আসবে তো মর্যাদা বৃদ্ধির জন্য আমরা অনেক সময় জাগতিকভাবে কাউকে বিপদগ্রস্ত দেখলে মনে করি লোকটা হয়তো ভালো না নিলে আল্লাহ বিফদ্দী লোকে বিষয়টা কিন্তু তা নয় আল্লাহর নেকার প্রিয় বান্দাদের বিপদ আসলে দুটো জিনিস লক্ষণীয় এতে তাদের মর্যাদা কমে না তাদের মনের শান্তি তৃপ্তিও কমে না শুধু সবরের মাধ্যমে তাদের মর্যাদাটা আল্লাহর কাছে বেড়ে যায় তাদের সাব আল্লাহর কাছে বহুগুণে বেড়ে যায় আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তার মর্যাদা সান আদি শেফ আল্লাহ তাকে বিপদ দিয়ে তার মুক্ত করে তার মর্যাদা যতটুকু আল্লাহ দিতে চান সেই পর্যায়ে নিয়ে জাননাতে নিয়ে যান সময় দর্শক কাজী। বিপদ আপদে ধৈর্য ধারণ করার জন্য কয়েকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে এক নম্বর হল যে এই বিপদ আপদ অসুবিধাগুলো আমাদের জীবনে আল্লাহর ফয়সাল অনুযায়ী এসেছে নিশ্চয় এর ভিতরে কোনো কল্যাণ আছে এই বিষয়টা আল্লাহ রসুল একটা হাদিসে আমাদেরকে বুঝিয়েছেন সহি মুসলিমের হাদিস আলমকিনুল কবিউ খাইরুন ও আহাব্বু মিনাল্লাহি মিনাল মকমিন অফিকুল্লিন খাই শক্তিশালী মোমেন আল্লাহ তালার কাছে দুর্বল মুমেনের চেয়ে উত্তম এবং অধিক প্রিয় তবে সকল মুমেনের ভিতরে কল্যাণ রয়েছে তোমার জন্য জীবনে যেটা কল্যাণকর মনে করো সেজন্য তুমি সাধ্যমতো চেষ্টা করো আল্লাহ সাহায্য চাও হতাশ হয় না দুর্বল হয় না শক্তিশালী হয়ে শক্তি দিয়ে সাধ্য দিয়ে তোমার যেটা কল্যাণ সেটা অর্জনের জন্য তুমি চেষ্টা করো আল্লাহ সাহায্য চাও হতাশ হো না অক্ষমতা প্রকাশ করো না ফাইন আসাকুল লাউ লাউ আননি তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করছো তোমার যেটা কল্যাণ আছে জাগতিক ব্যাপারে যে লেখা লেখাপড়ায় বা দাওয়াতি কাজে যে কোনো ব্যাপারে তুমি যে কাজটা করছো সাধ্যমতো চেষ্টা করছো কিন্তু ফলাফল সকল সাধ্যমতো চেষ্টার বিপরীত হলো ফাইন আসাকা শাইন তোমার যদি চলার পথে কোনো বিপদ হয় ফলাফল খারাপ হয় অসুবিধা হয় তখন তুমি কখনো হতাশা প্রকাশ করো না আফসোস করো না যদি আমি এইটে না করে এইটে করতাম তাহলে হয়তো এইটে না হয় এইটা হয়তো। যদি ওইটে না করতাম তাহলে ভালো হতো অতীতকে নিয়ে আফসোস করো না অতীতকে নিয়ে বিব্রত বোধ করো না যদি ওইটে করতাম তাহলে হয়তো এইটে হতো এটা কখনো বলো না এই কথাগুলো শয়তানের দরজা খুলে দেয় বরং তুমি কি বলবে এটা আল্লাহর সিদ্ধান্ত তিনি যা চেয়েছেন তাই হয়েছে সময় তো দর্শক সকল বিপদে আপদে ধৈর্য ধরার এটা মূলনীতি এটাই হলো আপনি শক্তিশালী মোমেন আপনার মনের শক্তি অর্জিত হয়ে গিয়েছে সেটা হলো আল্লাহর সিদ্ধান্তের উপরে আপনার প্রগাঢ় আস্থা এই আস্থা আমরা অর্জন করতে পারি তাহলে আমরা এই শয়তানের দরজা খোলা থেকে বাঁচতে পারব আমরা দুনিয়ার জীবনে জাগতিক জীবনে যে কোনো বিপদে শয়তানের এই দরজা খুলি যদি এটা না করি এটা তাহলে হয়তো এটাই এইটা করতে যেয়ে এই পড়লাম ওইটা যদি না শুনতাম তাহলে হয়তো হতো না এই সবগুলো কথা প্রথমত আমাদের ধৈর্যের সব থেকে মাহরুম করে দেয় আমাদের শয়তানের দরজা খোলার গুণাহ লিপ্ত করে সকল বিপদে আপদে মুসিবতে কষ্টে ঘটে যাওয়ার পরে আমরা কি করলে হয়তো হতো না এ কথা বলার অর্থই অকারণে সময় নষ্ট করা নিজের ভিতরে দুঃখ আক্ষেপ বাড়িয়ে দেওয়া আর শয়তান তো দুঃখ আক্ষেপে চায় হতাশায় চায় শয়তানের মূল বিষয় হল মানুষকে হতাশ করা মানুষের ভিতরে হতাশা জাগিয়ে দেয় কাজেই ইমানি শক্তিকে বলিয়ান করে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়ে আমরা এগিয়ে যাবো আবার এগোব কখনোই আমরা এই কথাগুলো ব্যক্তি জীবনে বা দাওয়াতি কাজে ব্যবসা বাণিজ্যে যে কোনো বিপদ হলে আমরা এরকম বলবো না যে ওইটে না করলে বোধহয় এইটা হতো তবে হ্যাঁ আমরা আমাদের ভুল ভ্রাত অধ্যয়ন করতে পারি কোরআন সুন্নার আলোকে আমরা অধ্যয়ন করতে পারি যেমন একটা নমুনা দিতে পারি এক ব্যক্তি রাস্তা চলতে যে একটা দুর্ঘটনা ঘটেছে তিনি এগুলো বলতে পারবেন না যে আমি যদি এই রাস্তা না যেতাম তাহলে হয়তো হতো না এইটা করে ওইটা হলো তবে তিনি বলতে পারেন তিনি ফজরের নামাজ জামাতে পড়েছিলেন না এজন্য তিনি বলতে পারেন যে ফজরের নামাজ জামাতে না পড়ার কারণে হয়তো আল্লাহর জিম্মাদারির বরকতটা আমি পাইনি কারণ আল্লাহ রসুল সহ হাদির সাহেব বলেছেন যদি কেউ ফজরের সলা জামাতে আদায় করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে কাজে কোরআন এবং সন্নাতে যে বিষয়গুলো কারণ বলা হয়েছে এই বিষয়ে মানুষ বিবেচনা করতে পারে যে আমার এই ভুলের এই কারণ হতে পারে এই ভুল সামনে আর করব না কিন্তু বিপদের জন্য আফসোস করা যে এটা না করলে আব্বাকে যদি ওই হাসপাতালে না নিয়ে এটা নিত তাহলে হয়তো বেসি যেত আব্বা মারা গিয়েছে এটা আল্লাহর ফয়সালা এখন ওইগুলো বলার কারণে আপনার ভাব বাড়বে দুঃখ বাড়বে আফসোস বাড়বে অথবা কোনো ব্যক্তির উপরে বিরক্তি আসবে শত্রুতা তৈরি হবে ওর বুদ্ধি শুনে অমুক ব্যক্তির বুদ্ধি শুনে বোধহয় আমার এই ক্ষতিটা হয়ে গেল কাজেই এই ধরনের কথাগুলো না বলে আমরা সবর করব সবরের মাধ্যমে শক্তিশালী মোমেন হব ইনশাআল্লাহ সময় তো দর্শক দ্বিতীয় যে বিষয়টা মনে রাখতে হবে মুমেনের জীবনের সকল কষ্টই তো তার দুনিয়া এবং আঁকেরাতের কল্যাণ বইয়ানে প্রতিটি কষ্ট মা আস মুসলিম অন্যান্য গ্রন্থে বিভিন্ন শব্দ বাক্যে হাদিসগুলো এসেছে মুমিনের জীবনে যে ছোট্ট বিপদ বড় বিপদ দুশ্চিন্তা কি কাটা যদি তার ফুটে যায় একটা কাটা তার গায়ে ফোটে যে কোন প্রকারের কষ্ট মোমেন লাভ করে তার মাধ্যমে সে হয় তার কিছু গোনা মাফ হয় বা কিছু সাপ পায় অন্য হাদিস এ বিষয়ে বড় অবাক বড় আশ্চর্য ওলাইন আর মোমেন ছাড়া জন্য এটা না কি জন্য সবার ফাঁকানা খাইল মোমেনের বিষয়টা কি জীবনে চলার পথে সে যখন কোনো ভালো জিনিস পায় আলহামদুলিল্লাহ আল্লাহ শকর করে তাহলে ভালো পেলো সব হয়ে গেল আবার যদি তার কোনো কষ্ট হয় বিপদ হয় মুসিবত হয় অল্প বেশি যে কোনো কষ্টে সে সবর করে সবরের মাধ্যমে তার কষ্টটা একটা এবাদতে সবে পরিণত হয়ে গেল। কাজেই মোমেনের জন্য জীবনের প্রতিটি কাজই কল্যাণকর বরকতময় যখন সে শকর এবং সবর দিয়ে এটাকে ঘিরে রাখতে পারে ইমান কি এই রকম ধৈর্য ধারণ করতে সাহায্য করে রসুল্লাহ সাল্লাসাল্লামের একজন মহিলা সাহাবি তিনি রসুল্লাহ সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রসল্লাহ আমি ফিট হয়ে যাই অচেতন হয়ে যাই বা মৃগি রোগে আক্রান্ত হই আপনি দোয়া করেন আমি জন্য এই রোগে আক্রান্ত আর কখনও না হই রসল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি চাইলে আমি দোয়া করব তুমি আর কখনো রোগে আক্রান্ত হবে না আর যদি তুমি একটু সবর করতে পারো তাহলে তুমি জান্নাত পাবে দেখুন ইমানের গতি কোথায় যাচ্ছে ওই মহিলা তার ভিতরে ইমানের পরিপূর্তনা রয়েছে আখেরাতকে তিনি অনুভব করছেন দুনিয়াতে যদি আমি সপ্তাহে একদিন ফিট হয়ে দু মিনিট ফিট থাকি তাহলে আমার বাকি জীবনটা কত মিনিট কত ঘন্টা ফিট থাকব আর এতে আমার স্বাভাবিক জীবন ব্যাহত হবে না আমার চলে যাবে কিন্তু আমি আল্লাহরকে জান্নাত পেয়ে যাব দুনিয়ার জীবনে কিছুবার ফিট হয়ে কয়েক ঘন্টা অচেতন থেকে একটু কষ্ট পেয়ে আমি জান্নাত পেয়ে যাব। এর চেয়ে বড় জিনিসের কি হতে পারে ওই মহিলা বললেন ইয়া রসল তাহলে আমি জান্নাতি চাই জীবনে একটু ফিটটিট হয়ে যদি আমি জান্নাত পাই একটু অচেতন হয়ে একটু অসুস্থ হয়ে যদি জান্নাত মিলে যায় তাহলে আমি জান্নাত চাই তবে আপনি দোয়া করেন আমি অচেতন হয়ে গেলে আমার গায়ের কাপড়টা সরে না যাই রসুল্লাহ সাল্লাম ওই দোয়া করলেন ওই মহিলা পরে অচেতন হয়েছেন কিন্তু তার কাপড় কখনো সরেনি সময় দর্শক তাহলে আমরা যদি আমাদের ইমান যদি আমাদেরকে সচেতন করে যে আমাদের চলার পথে যে বিপদগুলো আসে এগুলো আল্লাহর পক্ষ পক্ষদেরকে দেওয়া ফয়সালা এর ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো কল্যাণ আসে আমি সবর করে এগিয়ে যাব অতীত নিয়ে হতাশা করবো না এগুলো আমার জীবনের গোনামাপ করে আমার মর্যাদা বাড়ায় আমার জন্য জান্নাত প্রস্তুত করে আর জীবনে ছোটো কাটা ফুটে ছোটোখাটো ব্যথার মাধ্যমে আমরা আখেরাতের অনন্ত জীবনের যদি বরকত কল্যাণ নিয়ে আমদ বেশি পাই এর সাথে বড় পাওনা আর কিছু হতে পারে সমান্ত দর্শক সবরের আরেকটা বড় দিক হলো ক্রোধের সময় সবর করা আর দায়দের জন্য এটা সবচেয়ে বড় জিনিস ক্রোধের সময় সবর করা এটার বিষয়ে কোরআন এবং শুননায় বারবার নির্দেশ দেওয়া হয়েছে কারণ ক্রোধ হওয়ার অর্থই শয়তানের হাতে আমার নিয়ন্ত্রণ চলে যাওয়া আর এজন্যই তো রসুল্লা সাল্লা সাল্লাম যখন কোনো মানুষ ক্রোধান্বিত হয়ে চোখ মুখ লাল হয়ে যেত তিনি বলতেন একটা কথা বললে এর সব সেরে যাবে সেটা হল আউউদ বিল্লাহমিনার সাহেতানুর রজিম আউদ বিল্লাহমিনার সাহেতওয়ানুর রজিম বলতে পারলে শয়তানের নিয়ন্ত্রণ কমতে সময়ত দর্শক যেটা বলছিলাম মুমেনের মৌলিক বৈশিষ্ট্য আল্লা কোরআন বলছেন ওইদা মা গেবু হুমিয়াকুন যখন তারা রাগন্বিত হয় ক্ষমা করে দেয় তার মানে কি আপনি রেগেছেন যার উপরে রেগেছেন তাকে ক্ষমা করা এটা হলো ইমানের মৌলিক পরিচয় অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন ওসারে ও ইলা মগফরাতিমিকুম ওসমা তোমরা দ্রুত ধাবিত হও সেই জান্নাতের দিকে যা মহা সৃষ্টির মহাবিশ্বের মতো বড় আসমান জমিনের মতো প্রশস্ত যেটাকে মুতাকিদের জন্য বানানো হয়েছে মুত্তাকিরা কারা মুতাকিদের পরিচয় কি আল্লাহ তালা বলে দিলেন কোন ধরনের জন্য এই প্রশস্ত জান্নাত বানানো হয়েছে আল্লাদিন যারা সচ্চলতা অসচ্চলতা সকল অবস্থায় কল্যাণের কাজে ব্যয় করা অব্যাহত রাখে বড় লোক হয়ে তারপরে ব্যয় করব এখন টাকা পয়সা কম ব্যয় করবো না না দু টাকা থাকলে দু আনা একশো টাকা থাকলে দশ টাকা লাখ টাকা থাকলে হাজার টাকা যখন যতটুকু পারেন আল্লাহর পথে ব্যয়ের অভ্যাস তাদের সর্ব অবস্থায় থাকে সচ্ছল অসচ্ছল বিপদ শান্তি সকল অবস্থায় তারা আল্লাহর পথে মানুষের কল্যাণে মানবতার জন্য ব্যয় করে বল নাস। যে মুতাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তাদের দ্বিতীয় পরিচয় তারা নিজেদের ক্রোধ সম্বরণ করে প্রচণ্ড রাগ হয়েছে মনে হয় মেরে দিই গালি দিই কিন্তু সকল অবস্থায় সে নিজের ক্রোধ সম্বরণ করে বলে আফিনা নাস মানুষদেরকে ক্ষমা করে দেয় সময় দর্শক তাহলে আল্লাহর জান্নাত বানানো হয়েছে যাদের জন্য তাদের মূল পরিচয় যে আল্লাহর জান্নাত যারা ক্রোধ সম্বরণ করে এবং যারা মানুষদের ক্ষমা করে তাদের জন্য বানানো হয়েছে দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার ফিরে আসছি বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন অনেক গুনাহের কাজ করি সকাল আর সন্ধায় কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরাগুনা বেঁচে থাকতে চান গুনা থেকে তাহলে যোগ দিন আমার সাথে দেখুন প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে for stories of the prophet. dialogue, dialogue. dialogue. Discussion. Discussion. Discussion. discussion debate, debate. Rebuttal. rebuttal conclusion eliminate misconceptions about religion get enlightened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 আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবার সমান দর্শক ফের এলাম বিরতির পর আমরা বলছিলাম রাগ সম্বরণ করা এবং যার উপরে রাগ হয়েছে তাকে ক্ষমা করে দেওয়া এটা যে মোমেনদের মৌলিক পরিচয় এবং এই এইরকম মুমেনের জন্যই আল্লাহ জান্নাত বানিয়েছেন এটা কোরআন আল্লাহ বারবার বলেছেন এখানে আবার রসুল রসুল আরও সুন্দরভাবে বুঝিয়েছেন আমাদের ক্রোধ হয়েছে এমন মানুষের উপরে যাকে কিছু বলতে পারি না মাফ করি না করি ক্রোধ সম্বরণ করাই লাগে প্রভাবশালী শক্তিশালী মানুষের বিরুদ্ধে ক্রোধ হলে এরকম হয় কিন্তু এটা রাগটা এমন মানুষের উপরে হয়েছে যে আমার চেয়ে অন্তত একটু দুর্বল যার উপরে ক্রোধ বাস্তবায়ন করা যায় যাকে শাস্তি দেওয়া যায় গালি দেওয়া যায় মারধর করা যায় এরকম মানুষের উপর ক্রোধ হয়েছে এখানে ক্রোধ সম্বরণ করার গুরুত্ব আরও অনেক বেশি হাদিস শেফার্সে রসুল আসলাম বলছেন এমনি অমার বর্ণিত হাদিস শাহ আলবানী সাহেউল জামে সগিরে হাসান বলেছেন অমান কাদামা গাইদান ওয়াহিউনু মালাহাল্লাহ কালবাহু আমি অমন কে আমার যদি কেউ ক্রোধ সম্বরণ করে ক্রোধ বাস্তবায়ন করার সুযোগ থাকা সত্ত্বেও অর্থাৎ যার উপরে ক্রোধ হয়েছে তাকে গালি দেওয়া বা মারধর করার সুযোগ ছিল সম্ভব ছিল নিজের স্ত্রী নিজের সন্তান নিজের স্বামী নিজের কাজের লোক সমাজে একটু দুর্বল যে কোনো মানুষ যাকে ক্রোধের কারণে শাস্তি বা গালি দেওয়া যেত তাকে সেটা না দিয়ে ক্ষমতা থাকা সত্ত্বেও ধৈর্য ধরে ক্রোধ সম্বরণ করে যদি মাফ করে দেয় আল্লাহ তালা কেয়ামতের দিন তার অন্তরটাকে নিরাপত্তা শান্তি দিয়ে পূর্ণ করে দেবে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলছেন শক্তিশালী ব্যক্তি তো ওই কুস্তিবীর নয় যে কুস্তির সময় মানুষকে পরাস্ত করে ফেলে না এর নাম শক্তি নয় এটা দৈহিক শক্তি আসল শক্তি হলো তোমার মনের শক্তি আর সেটা কি মান লিখু নফসাহু আইনদাল কদম প্রচন্ড ক্রোধের সময়ও সে নিজের আত্মনিয়ন্ত্রণ করতে পারে সে কখনো ক্রোধে আক্রান্ত হয়ে রিয়াক্টিভ হয়ে যায় না প্রতিক্রিয়ায় কাজ করে না ক্রোধের ক্রিয়ার অধীনে চলে যায় না সে প্রোয়াকটিভ থাকে নিজের আত্মনিয়ন্ত্রণ করে নিজে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী চলতে পারে সময়ত দর্শক আর এজন্যই ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার বিনিময়ে জান্নাতের কথা রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন এক ব্যক্তি রসুল্লাহ সালামের কাছে এসে বলছেন ইয়া রসুলাল্লাহ আমাকে একটা উপদেশ দেন তিনি বললেন লা ওলা ক্যাল যান না তুমি ক্রধান্বিত হয়ে না রাগোনা রাগান্বিত হয়ে না রাগকে নিয়ন্ত্রণ করো তোমার জন্য জান ওই ব্যক্তি বারবারই উপদেশ চাইলেও রসুল্লাহ সাল্লাম বারবার একটাই উপদেশ দিলেন তুমি রেগো না তোমার জন্য জান না দর্শক আর এজন্যই দায়ীদের ক্ষেত্রে বিশেষ করে শয়তানের বড় প্রতারণা যাকে দাওয়াত দিচ্ছি তার আচরণে তার কথায় তার উপর রেগে ওঠা আর রেগে ওঠার অর্থই দাওয়াতের বাকি সব কাজগুলো ব্যর্থ হয়ে যাওয়া আর এজন্যই আল্লাহ রসুল সাল্ল আসসালাম ক্রোধ সম্বরণ করার গুরুত্ব দিয়েছেন সবরকে সর্বোত্তম ইমান বলে গণ্য করেছেন সবর এবং উদারতাই হলো সর্বোত্তর সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ ইমান এটা তিনি বলেছেন আর আল্লা তালা করিমে দায়ীদের জন্য এই সবরের নির্দেশনা বারবার দিয়েছেন সমান্ত দর্শক এজন্য দায়ীদেরকে ধৈর্যের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিতে হবে আল্লাহ রসুল সালাম আলসিন মান তা সববারা সববার যে ধৈর্যের অনুশীলন করবে চেষ্টা করবে ধৈর্য ধারণ করার আল্লাহ তাকে ধৈর্য ধারণের তৌফিক দান করবেন ধৈর্য ধারণ করার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য রসুল্লা সাল্লাহ স্লাম বিভিন্ন পদ দেখিয়েছেন দাঁড়িয়ে থাকলে বসে পড়া বসে থাকলে শুয়ে অর্থাৎ রক্ত যেন মাথায় না ওঠে রক্ত আমাদেরকে উত্তেজিত না করে এজন্য শান্ত হওয়ার কথা বন্ধ করে দেওয়া আউদ বিল্লাহমিনা শয়েতানুরিম বারবার পড়া শয়তানের হাত থেকে কাছয় পাওয়া অজু করা শরীরকে ঠান্ডা করা অর্থাৎ আমাদের দায়িত্ব হল রাগ হলে যতক্ষণ আন্তঃ নিয়ন্ত্রণ হচ্ছে ততক্ষণ কোনো কথাই আর বলবো না এভাবে চেষ্টা করতে করতে একসময় নিজেকে নিয়ন্ত্রণ করা আমাদের অভ্যাসে পরিণত হবে আর যখন আমরা এভাবে ক্রোধকে নিয়ন্ত্রণ করা ধৈর্য ধারণ করা অভ্যেসে পরিণত করব তখনই আল্লাহ যেটা বলছেন ওলা কাহা ই হাসিন আজিম আমরা মহা সৌভাগ্য অর্জন করা তৌফিক পেয়ে যাব কারণ এই সবর যখন এসে যায় তখন আমরা অশালীনের প্রতিবাদে শালীন কথা বলতে পারি অসভনের বিনিময়ে শোভন বলতে পারি সহিংসতার প্রতিরোধে আমরা অহিংস কথা বলতে পারি আর কোরআন করিমে এই বিষয়টাকে মুমেনদের মৌলিক চরিত্র বলে উল্লেখ করা হয়েছে আল্লাহ কোরআন করিমেও বিভিন্ন জায়গায় বলেছে। সোরাফুর খানের শেষে আল্লাহর নিকার বান্দা আবেদ সালে অলি বান্দাদের পরিচয় দিয়েছেন আলাল আল্লা ওয়াইদা খা তুলা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর বান্দাদের প্রথম পরিচয় কি যারা জমিনে বিনয়ের সাথে চলে আর যখন জাহেলরা আবেগীরা উত্তেজিত মানুষেরা মানুষেরা তাদেরকে কিছু বলে বাজে কথা বলে উত্তেজনার কথা বলে জাহেলি কথা বলে তখন তারা বলে সালামা অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করেছেন তার খারাপ কথার বিরুদ্ধে কোনো খারাপ না বলে শান্তি আমরা ভাই শান্তি চাই শান্তির কথা বলি অথবা তিনি এমন কিছু বলেন যে কথা বললে ওই ক্রোধ জাহেলিয়াত। শান্তির দিকে চলে আসে আল্লাহর ওলিদের প্রথম গুণ কিন্তু এরপর আরও আছে আল্লা দিন যারা তাহাজ পড়ে রাত্রে গভীরে দাঁড়িয়ে সেজদা করে তাহাজত আদায় করে যার নাম থেকে আশ্রয় চায় বিভিন্ন গুণ তাদের আল্লাহ তারা এখানে বলেছেন প্রথম গুণটা হলো তারা বিনয়ের সাথে সমাজে চলে অধ্যত্য তাদের আচরণে প্রকাশ পায় না আর কেউ তাদেরকে জাহেলি কথা বললে মূর্খতা সব কথা বললে ক্রোধের কথা বললে আক্রোশের কথা বললে সহিংস কথা বললে তারা বলে সালামান আমরা শান্তি চাই শান্তির কথা বলে শান্তির দিকে তাদেরকে নিয়ে আস অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন ওইদা মার্রু মারু খিরামা যখন তারা বাজে কথা অন্যায় কথার পাশ দিয়ে যায় তারা যাচ্ছে কেউ বাজে কথা বলেছে বাজে আলোচনা আসছে তারা শীলতার সাথে সেখান থেকে চলে যায় তাদের মর্যাদা রক্ষা করে গাম্ভীর্য রক্ষা করে তারা তাদেরকে খেলো বানিয়ে দেন না সময় দর্শক এগুলো প্রতিটি মোমেনেরই মৌলিক গুণ আমাদের সবাইকে এগুলো অর্জন করতে হবে পাশাপাশি দিনের দাওয়াতের ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসেবে আমাদের দাওয়াতকে সফলতার পথে নিয়ে আসবে আমরা দাওয়াতের ক্ষেত্রে যত অপরাধ করি ভুল করি দাওয়াত নামক এবাদতটা সুন্না মোতাবেক না হয়ে পাপে পরিণত হওয়ার জন্য যে পদগুলো রয়েছে এর ভিতরে মূল হল ধৈর্য নামক এই মহাযোগ্যতা অর্জনে ব্যর্থতা আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারানো আর অধৈর্য হয়ে মানুষের সাথে রূঢ় আচরণ করা আল্লাহতালা আমাদেরকে প্রকৃত ধৈর্য অর্জন করে দিনের সত্য দায়ী হওয়ার তহফিক দান করুন আমিন اما توفيق الا بالله وصل الله على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته ورتل <تصفيق> سفياما مننا من تنخيمنا انسانو هذا العصر اهمل روحه روحه ولم يع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 उ रोड बोस्ट विच एक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 ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে মর্যাদা দেয়নি হাফিজ্লাহ বিনাম্মদ मान दिए चलम संसर्गे बुधवार रत साढ़े नट पुन सम्प्रचार सकाल आठ टायबदेश